মাযা অনেক দিন আগের কথা একটা গাছে কিন্তু আজ বিশেষ একজনের গল্প বলব আমার চোখ চলছে হলো মায়া মৌমাছির গল্প নিয়ে এসো যে আমাকে বলা হয়নি যে প্রশ্নের উত্তর দিতে হবে खुब सुंदर hey <laughs> भावना तुम মৌমাছিরা যে যার কাজে ব্যস্ত কেউ কেউ মৌচকের দেয়াল পরিষ্কার করছে কেউ কেউ হীরের মতো দেখতে একটা জিনিসের মধ্যে ফুলের রেণু ফেলছে কেউ কেউ শুধু লাইন করে হেটে যাচ্ছে আচ্ছা শোনো তোমাদের সবাইকে কাজ দেওয়া হবে যারা দেওয়াল সাফ করবে না ওহ এইভাবে কারোর সাথে কথা বলে না জুলিয়ান ও এখনো খুব ছোট মায়া আমাদের সবাইকে কাজ করতে হয় আর যদি কাজ না করি তাহলে আমরা দিশেহারা আর একদম অলস হয়ে যাবো সাফাই কর্মীরা সাফ না করলে সংগ্রহকারী মৌমাছি ওরা ফুলের মধু নিয়ে আসে আর তারপর কর্মী মৌমাছিরা তার থেকে মধু বানায় আমাদের জন্য সংগ্রহকারী মৌমাছিরা ফুলের মধু আনে কিন্তু নিয়ে আসে কি করে ওরা সেটা তোমার খাবার উত্তর দিতে বসলে সারাদিন এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে আমরা এখানে সারাদিন কেন দাঁড়িয়ে থাকতে না? দিন কেটে গেল নতুন মৌমাছিদের আলাদা আলাদা কাজ দেওয়া হলো কেউ মৌচাকের ভেতরটা পরিষ্কার করে কেউ বাইরের শুকনো পাতা পরিষ্কার করে কেউ ফুলের মধু সংগ্রহ করে কেউ শত্রুর হাত থেকে রক্ষা মৌচাক সবার একটা নিজস্ব জায়গা আছে শুধু মায়া ছাড়া সে সব সময় সবকিছু অন্য ভাবে দেখে সবাই যখন হাত দিয়ে দেয়াল পরিষ্কার করে সে তখন খু দিয়ে ভাবে দেওয়াল সাফ হয়ে গেছে আর যখন মৌমাছিরা সার বিধে সেটাও একেবারে ভুলভাবে করছো কিন্তু আর আমি আমি তাই তোমার মতো হাঁটবো কি করে म मऊमा सुनी पिछे पड़ा কর্মী মৌমাছিরা এমনকি রানী নিজেও মায়ার কোথাও জায়গা করে দিতে পারলো না মায়া সব কিছু অবাক হয়ে দেখে আর প্রশ্ন করে তোমার মাথায় সঙ্গে এভাবে কথা বলা যায় না আমি খুবই দুঃখিত মহারানী আচ্ছা মায়া যেখানে তোমার ইচ্ছে সেখানে কেন কাজ করছো না আমি জানি না সবাই আর গোল গোল করছিলাম আমার স্বপ্ন হলো ওরা আর বাইরে গিয়ে এই পৃথিবী দেখা আমি নিজে ওকে কাজ দেবার চেষ্টা করেছি কিন্তু ও শুধুই বাইরে যাবার কথা বলে হয়তো এই কাজেই ওর ভালো হবে তাই আমার মনে হয় ওকে আমরা বাইরে পাঠিয়ে দিই আর বলি আমাদের জন্য মধু সংগ্রহ করে নিয়ে আসতে আচ্ছা মৌমাছিকে তার ইচ্ছের কথা জানতে চাওয়া হম এই প্রথমবার আর তা ছাড়া সবই গুলিয়ে যাচ্ছে মৌমাছিদের জন্মের সঙ্গে সঙ্গে তাদের কাজ ঠিক করে দেওয়া হয় কিন্তু এতে যদি মৌচাকের মঙ্গল হয় তাহলে তাই হোক ও বড় হয়েছে তাই মধু সংগ্রহ যেতে পারে ভালো করে শিখিয়ে তারপর পাঠিও। তাই মায়াকে ফুলের সম্পর্কে সব শেখানো হলো তারপর মৌমাছির ঝাঁকির কথা বলা হলো। বারবার সাবধান হল যাতে সে একা না ওড়ে আর সব শেষে ভীমরুলদের ব্যাপারে সাবধান করা হলো। এরাই হল মৌমাছিদের সবচেয়ে বড় শত্রু তারা সব সময় মধু চুরি করার আর মৌমাছিদের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু একটা কথা মনে রাখো ওরা যেন তোমাকে দেখতে না পায় খুব সাবধান মায়া আমার মনে থাকবে মায়া কেসেনাকে বিদায় জানিয়ে ঝাঁকির সঙ্গে বেরুলো এই প্রথম সে মৌচাকে বাইরে বেরিয়েছে আমি সারাদিন এখানে ঘুরে বেড়াতে পারি আমরা এখানে কাজ করতে এসেছি মায়া ঘুরে বেড়াতে আসিনি মনে রেখো যে ঝাঁকের সঙ্গেই তোমাকে সব সময় থাকতে হবে এই যে আমি মায়া মৌমাছি আর তুমি মনে হচ্ছে আর তুমি খুবই সুন্দর আমাকে বলতেই হবে দাঁড়াও मऊमा पानू मानी पेशे मान तुम एक मानस कऊमा से আমি কিন্তু মানুষ মাথার মধ্যে ঠিক মানুষের মতো বিশ্বাস করো ওরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করে তুমি এখানে কি করছো নিজেই খারাপ আমি আমার ঝাকের সঙ্গে সংগ্রহে বেরিয়েছিলাম নিজের ঝাকের সঙ্গে এসেও তুমি পথ হারিয়েছ কেমন ঘুমাসি তুমি হ্যাঁ এখন তুমি কি করবে আমি জানি না কিছু মধু সংগ্রহ করে আমি মৌজাকে এরে যাব আবার আচ্ছা ওখানে খুব রসালো কিছু ফুল আছে চেষ্টা করে তুমি দেখতে পারো তুমি খুব ভালো তাই আমাকে সাহায্য করলে ধন্যবাদ হোরিং বাবু আমার নাম হপার ফ্লিপ হপার তাই নাকি মাযা যেতে হবে ও যখন বিশ্রাম নেওয়া যাক তারপর আবার উড়ব কিন্তু যখন ছোট্ট মায়া ফুল খুঁজছিল খুঁজে পেয়েছি ওকে মিষ্টি পোলোনার ও আমাদের শত্রু হয় ও তুমি ঠিক বলেছো। পিছিয়ে দেখতে মৌমাছি কিন্তু চোখটা সুন্দর না ওইবার চলো गोपन परिकल्पना बुझे शोन कल मौमाची शिक्षा देव उल पेंटा ওদের যে মায়া তাদের কথা শুনে ফেলেছে না ওরা আমাদের মৌচাকে আক্রমণ করবে না হাল ছাড়লে হবে না আমার পরিবারকে বাঁচাতেই হবে না কিন্তু মৌমাছিরা যুদ্ধের সময় ভীমরুল কিছুতেই কাবু করতে পারে না দাঁড়াও আমি সূর্য উঠতেই ভীমরুলরা মায়ার ঘরে এলো মায়া যত তাড়াতাড়ি পারলো মৌচাকে গেল আর মহারানী কে সব ঘটনা খুলে বলল ও না এক্ষুনি প্রহরীদের সতর্ক করো আমাদের তৈরি থাকতে হবে এখন মৌচাক আক্রমণের জন্য প্রস্তুত যখন ভীমরুলরা এলো মৌমাছিরা পুরো শক্তি দিয়ে তাদের আক্রমণ করল ওপর দিয়ে এসে গলায় হুল ফোটাল ভীমরুলরা হক চকিয়ে গিয়ে পালিয়ে গেল নিমেষে তারা উধাও কোথায় যাচ্ছ আমরা তোমার কাছে কৃতজ্ঞ মায়া তোমার সাহস আর বুদ্ধি আজ আমাদের রক্ষা করল এটা আমার নিজের বাড়ি এটা সুরক্ষিত রাখতে আমি সব করব। ও ছোট্ট মৌমাছি আমি তোমায় নিয়ে খুবই গর্বিত বলো বড় হয়ে তুমি কি হতে চাও ছি আর আমরা প্রত্যেকেই তাই আমিও আমার নিজের মতো হতে চাই আমার আচ্ছা মায়া তুমি সত্যিই খুব ভালো শিক্ষক তুমি ফিরে আসায় আমরা খুব খুশি হয়েছি